মানবতার সমাধান الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله الطيبين وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته شبري ودرشوك بحيبون الله আমি আলোচনা করছিলাম ইসলামের ভ্রাতৃত্ব নিয়ে ওই ইসলামী ভ্রাতৃত্ব বিষয়টা এমন সেন্সিটিভ এমন গুরুত্বপূর্ণ যে বিষয়টা সহজ হলেও অনেকেই এটাকে বিভিন্নভাবে বুঝেছেন এবং এই মুসলিম সমাজ মুসলিম উম্মাদ মুসলিম মিল্লাতকে বিভক্ত করে ফেলেছেন এই বিভক্তিটা এসেছে আমাদের আকিদার ভিন্নতার কারণে আমলের ভিন্নতার কারণে এবং রাজনৈতিক বিভিন্ন দল এবং উপদল সৃষ্টির কারণে সমর্থ ভাই বোনেরা ইসলাম কিন্তু আমাদেরকে এরকম বিভক্ত করার জন্য আসে নাই ইসলাম এসেছে আমাদের সকলকে এক সূত্রে গাথার জন্যে আমাদের সবাইকে একসাথে বাঁধার জন্যে ইসলাম এসেছে ইসলাম এই মুসলিম সমাজকে টিকিয়ে রাখার জন্যে যে ভ্রাতৃত্বের যে দর্শন দিয়েছে এটা একটা অত্যন্ত সফল এবং হবে। এবং বড় হৃদয় নিয়ে বড় মন নিয়ে আমাদের এটাকে বাস্তব জীবনে কার্যকর করতে হবে সময়ত ভাই বোনেরা এই যে ভ্রাতৃত্ব সম্পর্ক এর অনেকগুলো স্তর আছে প্রথম স্তর হলো যে সাধারণভাবে সকল মুসলমান একই অপরের ভাই ভাই আমাদের ভিতরে যদি এই আস্থাটা থাকে বিশ্বাসটা থাকে আমাদের ভিতরে যদি এই টুকু থাকে একজনের প্রতি আর একজনের এই জন্যে আল্লাপাক অবশ্যই আমাদের পুরস্কার দিবেন। কিন্তু এর পরে যদি বিশেষভাবে কেউ কাউকে আরো বেশি ভালোবাসেন তার বিশেষ গুণের জন্যে সে আল্লাহকে বেশি ভালোবাসে এই তাদের জন্য রয়েছে আরো বড় পুরস্কার আপনার সে বিখ্যাত হাদিস জানেন যে ময়দানে। যখন সমস্ত মানুষ চিৎকার করতে থাকবে নিদারুণ কষ্টে দৌড়াদৌড়ি করতে থাকবে তখন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরো সে নিচেই সাহায্য এবং আশ্রয় পাবেন তাদের ভিতরে এক গ্রুপ হলেন ফিল্লাহ। ইউজতেমা আলাইহি ও তাফারক আলাই যারা আল্লাহ আসতে পরস্পরকে গভীর ভাবে ভালোবেসেছিল আল্লাহর কারণেই তারা একত্রিত হয়েছিল এবং আল্লাহর কারণেই তারা সরে গিয়েছিল অর্থাৎ এখানে শুধুমাত্র আল্লাহ তালার ভালোবাসার কারণেই এখন আমরা আলোচনা করি যদি বলেন আপনার আশেপাশে কোনো মুসলিম ভাইকে আপনার তার কাজের জন্য তার আচার আচরণের জন্য তার আখ্লাকের জন্য তার আল্লাহ ভক্তি এবং তাকুয়ার জন্য খুবই পছন্দ হয় তখন তার কাছে আপনার সেই কথাটা বলতে হবে একদিন রসুরুল্লাহ সাল্লি সাল্লাম বসেছিলেন এমন সময় তার পাশের সাহাবি রসুলসিম বললেন ইয়ার রসুল্লাহ ওই যে লোকটা যাচ্ছে আমি তাকে খুবই ভালোবাসি তখন রসুরল্লাহ সাল্লি সাল্লাম বললেন তুমি কি তাকে সে কথা বলেছ ওই সাহাবি বললেন না আর রসুল আমি তাকে সে কথা বলি নাই তখন রসুল্লাম বললেন যে তুমি উঠো তাকে যেই বলো যে তুমি তাকে ভালোবাসো তখন তিনি বললেন তাকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে বললেন যে আমি আপনাকে ভালোবাসি তখন তিনি উত্তরে বললেন আহাব্বাকাল্লাহ আল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসুক আল্লাজি জি আহবা ইহ যার কারণে আপনি আমাকে ভালোবেসেছেন দেখছেন কত সুন্দর উত্তর যেহেতু আপনি আল্লাহ রস্তে আমাকে ভালোবেসেছেন সেজন্য যেন আপনাকে সমন্ত ভালোবাসেনা এই যে আল্লাহ আপনাকে ভালোবাসেন কত মধুর একটা কথা। আমরা কিন্তু সময় নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করি যখন আমাদেরকে কেউ ভালোবাসে যদিও পিতা মাতা আমাদেরকে ভালোবাসেন কিন্তু কোন সন্তান था जान बुजते तारबा माता बसि भाबे से खुबी गर्व अनुभव करूब गर्वबोध करे करें कि बोलें आर जो सतान ऐले मे कोथा तारने आसे तार भाला तक क्योंकि खुब कष्ट है मन करें আপনি যখন জানলেন যে আপনার বাবা মা আপনাকে ভালোবাসেন তখন যেমন ভালো লাগে যদি আপনি জানতে পারেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন আপনার কেমন লাগবে অবশ্যই অবশ্যই ভালো লাগবে এখন আমরা আসি একজন মুসলমানকে ভালোবেসে কিভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় সেগুলো আমরা জানি এর অনেকগুলো পথ আছে কিন্তু সংক্ষিপ্ত আলোচনায় আমি সবগুলো আনতে পারবো না একটা হাদিস দিয়ে শুরু করি রসুল বলেছেন তোমরা কখনোই জাননাতে যেতে পারবে না হাত্তা তুমিনু বি যতক্ষণ তোমরা মুমিন না হাও বিশ্বাসী না হাও এরপরে আল্লাহ নয় বলছেন सा कम तरह इमानो तम एक साथी से कथा बोल रसुल्लम আমি কি তোমাদের বলবো না যে কিভাবে একজনের সাথে আর একজনের ভালোবাসা বৃদ্ধি করতে হয় তখন সাহাবারা বললেন আপনি বলুন তখন তিনি বললেন আপসুসালাম আবাইনাকুম তোমরা পরস্পর সালাম বিনিময় করো এই যে ইসলামের একটা বিধান সালাম দেওয়া এটা পরস্পর ভালোবাসা বৃদ্ধির জন্যে অত্যন্ত সহায়ক অন্যান্য ভাষায় আছে ইংরেজিতে আছে মনে করেন হ্যালো হাই এর কোন আল্লাহর রহমত আপনার উপরে আসুক ও বারাকাত হু এবং আল্লাহর বরকত আপনার উপরে আসুক তিনটে জিনিসের দোয়া আমি আমার ভাই জন্য করছি বা বোনের জন্য শান্তি রহমত এবং বরকত এবং আহসান যখন তোমাকে কেউ তোমাকে গ্রিটিং করে সালাম দেয় তখন তুমি তার উত্তর দাও এবং সেই উত্তর তিনি যা দিয়েছেন তার আরও বেশি করে দাও অথবা সমান দাও যে সালাম দেওয়া সুনাত কিন্তু কেউ আপনাকে সালাম দেয় তার উত্তর দেওয়া হয়ে যায় সমস্ত ভাই বোনেরা আমরা বলছিলাম যে একজন মুসলমান ভাইয়ের সাথে কীভাবে সম্পর্ক বা মহাব্বতের সম্পর্ক বেশি করা যায় এ বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আমরা একটু ব্রেকে যাব ব্রেকের পর আবার ফিরে আসবো সালাম আলাইকুম রাহমতুল্লা বরাক একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা নিস্তামের সাথে সঙ্গতিশীল অনুগত করলেনের সন্তান বাড়াও মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করতে উন্নতি সাধনের জন্য কোরআন জ্ঞান মানুষে যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ এটা অনেকগুলো দিকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বিন ইউসুফ शेख शाहिदুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম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 जहान नाम बेचे थको तुम जी ना पाओ तब एक उत्तम कथा द्वारा अष्टम खंड शिष्टाचार अध्यय हादिर संख्या छ हजार तेईस অনেক গুণের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধায় কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরাগুনা বেঁচে থাকতে চান কবিরা গুনা থেকে তাহলে যোগ দিন আমার সাথে বিজ টিভি বাংলায় দেখুন সম্মানিত ভাই বোনেরা বিরতিটাকে আমরা বলছিলাম যে একজন মুসলমানের সাথে আর মুসলমানের ভালোবাসার সম্পর্ক কিভাবে গভীর করা যায় আমরা হাদিস থেকে বলেছিলাম যে সালাম বিনিময় করা এবং বলছিলাম যে যখন আপনার কোনো মুসলমান ভাই আপনাকে সালাম দিবেন এই সালাম দেওয়াটা শুননাথ কিন্তু উত্তর দেওয়াটা হল ওয়াজিব তার কারণ হল দেখেন যখন আপনাকে জানান গ্রিটিং করেন তখন এটা আপনার একটা কাটে আপনি উত্তর দিবেন যদি আপনি উত্তর না দেন তাহলে সেই লোকটা মনে খুবই কষ্ট পাবেন এরপরে যখন আপনি তার সাথে হ্যান্ডশেক করবেন হাত মেলাবেন তখন কিন্তু এই সম্পর্কটা আর একটু গভীরে যায় এবং এখানে কিন্তু একটা সাইকোলজি কাজ করে সেটা হলো যখন আপনি আমার সামনে নাই আপনি আমাকে দেখেন না তখন কিন্তু আপনার মনের ভিতরে এক ধরনের অনুভূতি জাগে কিন্তু আপনি যখন সরাসরি আমাকে দেখবেন বা আমি আপনাকে দেখবো তখন কিন্তু আর এক রকম অনুভূতি জাগে আপনি আমার কথা শুনছেন আপনাকে আমি দেখি নাই কোনো দিন কিন্তু যখন আমি আপনাকে দেখবো তখন আমারও খুব ভালো লাগবে তার কারণ এটা একটা ব্যাপার এখন মনে করেন ভাই আপনার সাথে যদি আমার হাত মেলানোর সুযোগ হয়। তখন কিন্তু সেই অনুভূতিটা আরো বেশি বাড়ে এভাবেই একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সম্পর্ক করতে পারেন ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি করতে পারেন এক পিলার থেকে আর পিলার থেকে ঘুরে আসো তখনও আবার সালাম দেওয়ার নিয়ম আছে পাঁচ বছর পরে দেখা হয় কিংবা কালকে দেখা হয় কিংবা বিকেল বেলায় দেখা হয় সালাম মানে সালামের প্রচলন করা বেশি বেশি করা যখন এই বেশি বেশি সালামের প্রচলন করবেন তখন দেখবেন আপনার মোহাব্বতটাও বাড়বে সম্পর্কটা বাড়বে সময় তো ভাই বোনেরা একজন মুসলমানের সাথে আর মুসলমানের এই ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানোর জন্য হাদিয়া কত ছোট দিলেন বা বড় দিলেন এটা বিষয় নয় অনেকে আবার মনে করেন যে আপনি যখন কোনো হাদিয়া দিবেন তখন একটু দামি হতে হবে যদি দামি না দেন তখন লোকজন মনে করে যে আমাকে অসম্মানিত করা হলো সম্মানিত ভাই বোনেরা এইটা কিন্তু মারাত্মক ভুল যখন আপনাকে কেউ কোনো উপহার দেয় হাদিয়া দেয় তখন সেটা অত্যন্ত সম্মানের সাথেই এটা গ্রহণ করা উচিত এবং আপনার মনে করা উচিত যে সেই ব্যক্তি আপনাকে ভালোবাসে বলেই এই হাদিয়াটা দিয়েছে আপনি তো মনে করতে পারেন যে সেই লোকটা এত ধনী কিন্তু আমাকে তো সস্তা হাদিয়া কেন দিলেন আপনার কাছে লোকটা ধনী হতে পারে কিন্তু এই লোকটা হয়তো আরো দশ জায়গায় হাদিয়া দিয়ে বেড়ান যদি আপনাকে সবচেয়ে দামি হাদিয়াটা দেন তখন তাকে তো ওই রকম দামি হাদিয়া আর অন্যকে দিতে হবে এবং এইভাবে তিনি যদি দামি হাদিয়া সবাইকে দিতে থাকেন তাহলে তো তার পকেটে আর কিছু নাও থাকতে পারে এছাড়া সামাজিকভাবে কিন্তু কিছু সমস্যা আছে সেটা হলো এই যদি আমরা পাঁচজন বন্ধু থাকি এবং আমার এক বন্ধু আমাকে খুব দামি একটা হাদিয়া দেয় তখন অন্য বন্ধুরা যদি জেনে যায় যে আমি একজনকে বেশি দামের হাতিয়ে দিয়েছি এবং অন্য জনকে কম দামের হাতিয়ে দিয়েছি তখন কিন্তু যাকে কম দামের হাদিয়া দেওয়া হয়েছে তারা খুবই মন খারাপ করবেন তো এই জন্যে রসুল্লাহ সাল্লা কাছে যখন কেউ কোনো হাদিয়া দিত তিনি অত্যন্ত সুন্দরভাবে সেটা গ্রহণ করতেন এবং তিনি তাকে সুক্রিয়া জানাতেন দেখেন হাদিসি বলেছে তাহা দুস্পর হাদিয়া নেয়া দেয়া করো অর্থাৎ তিনি যদি আপনাকে আপনার সক্ষমতায় যা আছে আপনিও তাকে কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা করুন তার কাছে টাকা যা সাথে সাথে এই দিন দিয়ে যেতেন সমস্ত ভাই বোনেরা এই হাদিয়া দেওয়ার মাধ্যমে আমরা একজন আর প্রতি ভালোবাসার প্রকাশ করি এবং এই হাতিয়া কিন্তু বিভিন্ন রকমের হতে পারে আমি আগে আগে আলোচনায় বলেছিলাম সাধারণত উচিত হলো আমি যাকে হাদিয়া দিচ্ছি তিনি কোন জিনিসটা পছন্দ করেন সেটা জেনে ভাই এই সম্পর্ক অর্জন করার জন্য এই যে হাদিয়ার কথা বললাম মনে হয় এটা খুবই একটা ছোট বিষয় কিন্তু এর লং টার্ম অনেক অনেক ইফেক্ট আছে কিন্তু আপনার অনেক বন্ধু বান্ধব আছে অনেক ভাই ব্রাদার আছেন কিন্তু যা সাধারণত যারা আপনাকে কখনো হাদিয়া দিয়েছিল তাদের কথা আপনি বেশি মনে করেন এই যে বেশি মনে করেন এটা কিন্তু স্বার্থপরতার জন্য নয় এটা হচ্ছে আমাদের মানবীয় প্রকৃতির জন্য তার কারণ হলো আমরা কিন্তু যাই হোক একটু লোভই আছি আল্লা সুহান বলেছেন মানুষদেরকে কিছুটা লোভ দিয়ে পাঠানো হয়েছে সুতরাং যখন হাদিয়াটা পাওয়া যায় তখন কিন্তু মনটা ভাল লাগে সময় তো ভাই বোনেরা এই সম্পর্কে বৃদ্ধি করার আরেকটা পথ হলো আমার ভাই ভাই ইসলামের ভাই তার সম্পর্কে সব সবসময় সুধারণা রাখা দন সুরা হজরতের তাফসির আপনার শুনেছেন বা শুনবেন বা জানেন আল্লাহ বলেছেন তোমরা খামাখা কু কুধারণা থেকে বিজয় থাকো আমরা যদি আমাদের দিনী ভাইদের ব্যাপারে পজিটিভ হই ইতিবাচক হই তাহলে কিন্তু আমাদের সম্পর্ক উন্নয়ন অনেক সহজ হয় আপনি যদি দেখেন আপনার কোনো ভাই কোনো খারাপ কাজ করেছেন বা আপনার কাছে কোনো খারাপ সংবাদ আসলো যে আপনি কি জানেন অমুক এই কাজটা করেছেন আপনি সেটা আগে যাচাই করুন যাচাই করার পরে আপনি সেটাকে ভালো ব্যাখ্যা করেন কারণ এই দুনিয়ায় আপনার সম্পর্কে যত খারাপ কথা বলা হয়েছে এই দুনিয়ায় আপনার সম্পর্কে মানুষ যত খারাপ ধারণা করে বাস্তবে কিন্তু তার অনেক কিছুই নাই আপনার যারা সাংসারিক জীবন করেন স্বামী স্ত্রী ভাই ব্রাদার চাচা মামা এটা অনেক সময় হতে পারে কিন্তু বাস্তবে সেগুলো দেখা যাচ্ছে যে আপনি সেগুলো করেন নাই বা বলেন নাই ঠিক আপনার একজন ইসলামী ভাইও বা বোনও এরকম সময় তো ভাই বোনেরা আমাদের এই ইসলামী ভ্রাতৃত্ব আরো বাড়ানোর জন্য। রসুল্লা সাল্লাম জিয়ারাত করার বা ভিজিট করার পরামর্শ দিয়েছেন তার সাথে পরামর্শ দিয়েছেন। কারণ এগুলো করলে মানুষ এই আস্থাটা পায় যে না তিনি আমার ব্যাপারে খুবই কেয়ার করেন আমার ব্যাপারে খোঁজ খবর নেন হয়তো অনেকের পক্ষেই ভিজিট করা সম্ভব হয় না কিন্তু যে কাজটা করা যেতে পারে যদি আপনার সেরকম প্ল্যান থাকে আপনি আপনার সময়টাকে সেভাবে অর্গানাইজ করেন খুব কষ্ট না হলে অল্প সময় হলেও আপনার দিনী ভাইকে আপনার ঘরে আসার সুযোগ দেন অথবা যেখানে কাজ করেন সেখানে আসার সুযোগ দেন অথবা আপনি নিজে যান ঠিক এইভাবেই তাকে বুঝতে দেন হ্যাঁ আপনি তাকে গুরুত্ব দেন সময় তো ভাই বোনেরা ইসলামী ভ্রাতৃত্বের আর বিষয় হল আমরা এই ভ্রাতৃত্ব করবো কোনো পেশা না দেখে রকমের টাকা পয়সা না দেখে सामाजिक अवस्थान सोशल स्टैटास ना देखे अने के भरे देखा जाए दे सब समय ऊपर क्लस मानुषर सक चेष्टा करके बारे ही उचित नये सम्पर्क भित्ती है तकुआ सम्पर्क भित्ती है इमान जिन्हें रास्तार मईला भाग्य कारण तरह तकआर आल्लर भय তার আল্লাহর প্রেম রসুলের প্রেম হয়তোবা অনেক অনেক উঁচু দরের মানুষের চেয়ে বেশি আপনার ময়দানে যখন সমস্ত মানুষ চিৎকার করতে থাকবে নিদারুণ কষ্টে দৌড়াদৌড়ি করতে থাকবে তখন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরো নিচেই সাহায্য এবং আশ্রয় পাবেন তাদের ভিতরে এক গ্রুপ হলেন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 तर आचार आचरण आखल तार आल्ला भक्ति तक खूब ही पसंद है तक तरह से अपना से कथा बोलते हैं एक दिन रसुरह सल्लाम बस छें समय तरह पासर सहबी रसल सिंह बलान या रसुल्लाह ओ लोकटा जाबी भलोबासी तक सुर्ला सल्लामें तुम्हें कि ताकि से कथा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 যদি কথা জানেন বা বুঝতে পারেন যে তার বাবা মা তাকে বেশি ভালোবাসে সে খুবই গর্ব অনুভব করে সে খুব গর্ববোধ করে কি করেন কিনা বলেন আবার যদি কোনো সন্তান ছেলে বা মেয়ে কোনো কারণে কথা তার মনে আসে যে তার বাবা মা তাকে ভালোবাসে না তখন কিন্তু তার খুবই কষ্ট হয় এখন মনে করেন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 একটা হাদিস দিয়ে শুরু করি রসুল বলেছেন তোমরা কখনোই জানাতে যেতে পারবে না হাত্তা তুমিনু বি যতক্ষণ তোমরা মুমিন না হাও বিশ্বাসী না হাও এরপরে আল্লাহ নই বলছেন এবং তোমরা কখনো না ভিত্তিতেই সময় তো ভাই বোনেরা এভাবেই যদি আমরা একে অপারে ভালোবাসা করতে পারি এরসিলা ইনশাল্লাহ আমরা জান্নাতে যেতে আল্লাহ আল্লাহাকে আমাদের সবাইকে আল্লা রাস্তে ভালোবাসার তৌফিক দান করুন আমিনা রবিলাম আসসালামুকুম্বর বারকাত একটি জাতি খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন একটা জাকা দিয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয় পৃথিবীর বড়ো বড়। আলেমগণের নিকট থেকে ফটো এসেছে যা বলে যেহামে নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যাঙ্ক জি বি বা এল ওয়াই ডি তিন শূন্য बेमेल कर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 मोमिन बंदार निजेटी क्षेत्र इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु कल दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस पिसाई